বিসি রোহ্ন প্রিয় দর্শকের শ্রোতা আল্লাহ মানুষদেরকে যে সংবিধান দিয়েছেন সেই কোরআন হাকিম রসুল আকরমের সেই আদর্শের মাধ্যমে সেটার মধ্যে দুইটা দিক রয়েছে কিছু আছে আপনার করণীয় কিছু আছে বর্জনীয় দুই জাতীয় কাজ হ্যাঁ তার মধ্যে যেটা করণীয় সেটা আমরা সাধ্যমতো করব যেটা আমি যদি আদেশ করি তাহলে সেটা সাধ্যমত করার চেষ্টা করবে কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি কাউকে তার কোন কিছু করতে বাধ্য করি না সুতরাং সেখানে সুযোগ আছে যে আপনি যতটুকু পারবেন তাই করবেন কিন্তু আরেকটা দিক রয়েছে সেটা হচ্ছে বর্জনীয় দিক যেটাকে হারাম সাইড বা নিষিদ্ধ সাইড বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেগুলোর গুরুত্ব দিতে হবে সেটা ছাড়তেই হবে সেটাকে সমে কোন ব্যক্তি যদি আল্লাহ নিষিদ্ধ হারাম করা বস্তুকে সম্মান করে অর্থাৎ সেটা নিকটে না যায় এবং আল্লাহর কথা মানে তাহলে সেটা তার জন্য তার প্রভু নিকটে সম্মানজনক হয়ে দাঁড়াবে এবং কল্যাণের দিক হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে দুনিয়ার আমরা দেখতে পাই যদি আমরা আমাদের নিষিদ্ধ কাজগুলো না করি তাহলে তার কাছে আমরা সুবিধা পাই কিন্তু যদি নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো করে ফেলে তার আদেশের বাইরে যদি যায় তার নিষেধের নিষেধ নিষেধাজ্ঞা যে জিনিসের সেটা যদি করে বসি তাইলে সুযোগ হাত ছাড়া হয়ে যায় এই কারণে আমাদেরকে অবশ্যই যেরকম আদেশ পানব সেরকম নিষেধাজ্ঞার ব্যাপারগুলোকেও সম্মান দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো করতে অবশ্যই চেষ্টা করব না তেমনি ভাবে আল্লাহ রসান বত্রিশ নম্বর আয় বলেন ওমাই আদম শাহুব যে আল্লাহ যত শেয়ার আছে অর্থাৎ নিদর্শন রয়েছে সেগুলোকে সম আল্লাহর যে শেয়ার তার মধ্যে আপনার সকল বিধিবিধান রয়েছে হ্যাঁ সেই বিধিবিধানগুলোকে যেগুলো বিশেষ করে হারাম সেগুলোকে যদি আমরা সম্মান করতে পারি তাইলে সেটা আমার তাকোয়ার পরিচায়ক হবে বরং আমাদেরকে এমন করতে হবে বর্তমানে আমরা তো এরকম অপরাধে জড়িয়ে যাচ্ছি অন্য মোমিনকে কিভাবে আপনার এরকমভাবে তার সাথে অপরাধ করা যায় সেটার ব্যাপারে আমরা একটু কুণ্ঠাবোধ করছি না অথচ আমাদের করেছেন যে যে তুমি তোমার নিজের বাহুকে মোমেনদের জন্য নরম তুমি আপনার নত হয়ে যাও মোমেনদের সুবিধার জন্য অন্যের ফায়দা আমাদেরকে দেখতে হবে কিন্তু আমরা সেটার পরিবর্তে তার বিপরীত যদি করি সেটা কখনো হবে না তার ক্ষতি করা ক্ষতি সাধন করা সেটা তো এটার বিপরীত অবশ্যই হবে তেমনি ভাবে অনেকে আসেন এরকম হত্যাকাণ্ডে জড়িয়ে যান আগে আলোচনার মধ্যে বলেছিলাম জমিনে ফাঁসাদ সৃষ্টি করে সেই জন্য সকল মানুষকে মেরে ফেললো আর যে ব্যক্তি কাউকে মারেনি সেজন্য সকল মানুষকে আপনার মৃত্যু থেকে রক্ষা করলো সুতরাং আমাদেরকে দেখতে হবে যে যত হারাম কাজ আছে শরীয়তে সেগুলোকে সম্মান দেখাতে হবে সেগুলোর কাছে ওয়া যাবে না এই কারণে রসুল আকরম সাল্লাহ ইসলাম এর এক সাহাবের ঘটনা বলে শেষ করছি সেটা হচ্ছে রসুল আকরম এক সাহেব ছিলেন হজরত সাহায্য তিনি একবার বলেছিলেন সাহবাদের সামনে আমি যদি ঘরে গিয়ে আমার স্ত্রীর সাথে যদি কাউকে এরকম সুতে দেখি খাটের মধ্যে তাইলে আমি গিয়ে তাকে এক কোপে একবারে তলোয়ার দিয়ে তার গোদ্দান আপনার আলোক করে ফেলব নিজের বডি থেকে তার বডি থেকে তখন সাহাবে আশ্চর্য হয়ে গেল যে কত মেজাজি মানুষ যে একবারে ওই লোকটাকে মারিয়ে ফেলবে তখন রসুল আকরম সাল্লাহ ইসলাম বললেন না যে তোমরা কি এই সাহায্যের যে আত্মসম্মানবোধ এটা দেখি তোমরা আশ্চর্য হচ্ছ হ্যাঁ না এটা আশ্চর্য হওয়ার কোন ব্যাপার নেই রসুল বললেন আমার স্ত্রীর সাথে কাউকে পাই তাকে আমি হত্যা অবশ্যই করব এবং রসুল আরও বাড়িয়ে বললেন নি এবং আল্লাহ আমার চাইতে আত্মসম্মানোধ সম্মানবোধ আল্লাহর অনেক বেশি এই কারণেই তো আল্লাহ কিছু জিনিসকে মানুষের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং আল্লাহর যে হারামকৃত বস্তু সেগুলো অবশ্যই e, আল্লাহর হারামকৃত বস্তুকে আমাদেরকে অবশ্যই সম্মান দেখাতে হবে সেটা যদি হারামকৃত বস্তুগুলো আমরা করে ফেলে তাইলে আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগবে আর সেটা অবশ্যই আমাদের জন্য কখনো লাভ বয় আনবে না এই কারণে যেটা বললেন প্রথম আয় আল্লাহ শানু যে যদি আল্লাহর হারামকৃত বস্তুকে কেউ সম্মান করে তাইলে তার প্রবর নিকটে সে কল্যাণ পাবে হ্যাঁ সে কখনো অকল্যাণে ভুগবে না কিন্তু তার বিপরীত হইলে অবশ্যই অকল্যাণ আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহাজির সানু যেন আমাদের সবাইকে হারাম কাজগুলোকে সম্মান দেখিয়ে সেগুলোতে পতিত ہوا تھے کہ آمدر کے بچی رکھیں شیش کرسی